ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي بلغ رساله وأدى الأمانه ونصح الأمة وكشف بإذن ربه الغمة وترك على بيضالي لها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن قيل الحديث كتاب الله وخير الحديثة دي محمد صلى الله عليه وسلم وشر لمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وفي رواية وكل دلالة في النار كما قال عليه الصلاة والسلام يقول الله عز من قائل يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ يقول رسول الهدى صلى الله عليه وسلم ألا أخبركم, ألا أخبركم برأس الأمر قالوا بلى قال فإن رأس الأمر هو الإسلام وعموده السلاة وذروة سنامه الجهاد أو كما قال عليه السلاة والسلام সম্মানিত উপস্থিতি সুদিমণ্ডলী শুরুতেই আমি আয় করছি এজন্য যে আসলে নির্ধারিত সময় থেকে অনেকক্ষণ দেরি করেই আমাদের এই আলোচনা বা প্রোগ্রাম শুরু হয়েছে চেষ্টা করেছিলাম গাড়ি পাওয়ার জন্য সিঞ্জিন বাসে উঠতে হয়েছে বাস তাও অনেক লেট করেছে জ্যামের কারণে আমার ইচ্ছার বাইরেই আসলে এতটুকু লেট হয়েছে জন্য আমি আপনাদের কাছে শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয়টি আমাদের অনেকের কাছেই অনেকটা বিভ্রান্তির মতো কিন্তু আসলে ইসলাম সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানতে চায় তাহলে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ চারটা পয়েন্ট আমাদেরকে একেবারে বখস্থ হবে এক নম্বর হচ্ছে ওয়াহির জ্ঞান। আর ওয়াহি হচ্ছে বলেছেন যেটা সেটাই কোরআন এবং এই দুইটা হচ্ছে ওয়াহাই এখানে বিভ্রান্তির এটা অপনোদন করতে চাই শুরুতেই অনেকে মনে করেন শুধু কোরআন হচ্ছে না। এই ধারণা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং এটা ইসলামের পরিপন্থী সুল্লাহ ইসলাম বলেছেন যে আমাকে কোরআন দেয়া হয়েছে কোরআনের অনুরূপ কোরআনের সাথে যা প্রয়োজন তা আমাকে দেয়া হয়েছে এবং আসল উল্লাহ সুল্লাহ ইসলাম আরেক আদেশের মধ্যে স্পষ্টভাবে সেই বোখা জাতের মধ্যে বলেছেন অতীত আমাকে একেবারে ব্যাপক বক্তব্য দেয়া হয়েছে যেগুলো কোরআন আজকে বিশাল বিভ্রান্তি রয়েছে ইনফরমেশন যেখানে রং হবে সেখানে এর পরবর্তী যে বিভ্রান্তিকর হয়ে যায় আল্লাহ রসুল সালামের সাহাবিরা যখন এল মিতেন সরাসরি রসুল উল্লা সাল্লা ইসলাম জ্ঞান নিতেন ফলে সেখানে কোনো ধরনের বিভ্রান্তি ছিল না এবং রসুল উল্লাহ সাল্লা ইসলামের জীব দশায় রাসুল উল্লাহ সাল্লা উপস্থিতিতে যত প্রকারের ইখতলাপ তৈরি হয়েছে সমস্ত একতলা সাথে সাথেই অবনোধন হয়ে গেছে এটা আপনারা জানেন দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই কেন এর কারণ একটাই সেটা হচ্ছে যেহেতু আইলটাকে ছিল অহিজ আইল ছিল এবং সহি আইন ছিল কিন্তু শহীদ আইলের সাথে শহীদ শব্দটা আসলে মানায় না আইল যেটা এটাই শহীদ এর কোরআন এবং হাদিসের মধ্যে যারা আপনার দিয়ে কোনটা শুধু আইন বলে বোঝা যায় যে কোনো জ্ঞান যে কোন ধরনের নলেজ কিন্তু যখন আল আইন বলা হয় তাকে তালা বললে আইন বলা হয় তাকে এর অর্থ হচ্ছে কি ওই আইন যে আইনটা মাধ্যমে মানুষের কাছে আল্লাহ রব আলিনের মানুষ কল্যাণের জন্য মানুষের প্রয়োজনের জন্য কিন্তু তারপরে বলছি যেহেতু এই আইলের বিভ্রান্তি কি এর সাথে বিভ্রান্তি জড়িয়ে পড়েছে কিন্তু আসলে সহি মধ্যে কোন বিভ্রান্তি নেই কিন্তু আপনি যখন যাবেন মিথ্যা হাদিস জাল হাদিস কোনো লাভ নেই সেকেন্ড পয়েন্ট হচ্ছে সহি আমল আমলটা আপনার বিশুদ্ধ হতে হবে যেভাবে আমল গ্রহণযোগ্য হয় সেভাবে হতে হবে সহি আমল থাকতে হবে এবং এই সহি আলম এবং আমলের সাথে এই দুইটার সাথে সম্পর্ক রয়েছে যেটি সেটা থার্ড পয়েন্ট গুরুত্বপূর্ণ সেটা হল সহি তার এল এবং আমল কোনটাই সহিদাটা খুব গুরুত্বপূর্ণ সহি হতে হবে আর প্রত্যেকটা কাজের সাথে আকিদার একটা সম্পর্ক রয়েছে যিনি বিভ্রান্ত হয়ে গেছেন তিনি এমনি হঠাৎ করে বিভ্রান্ত হয়ে গেছেন আমি এটা বিশ্বাস করি না আমার কাছে একটা ইন্টারভিউ আমরা তা আমি ওই আলমকে জিজ্ঞেস করলাম যে মাথা মাথায় টুপি পাস কর্লি করলেন পাঁচ ভাগ করলেন এর কারণ কি তিনি আমাকে মানে বুঝাতে চেষ্টা করলেন তিনি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বুঝাতে চেষ্টা করলেন না এটা এমনি দিয়েছি তখন আমি বললাম শাইখুল ইসলাম আল কাইয়িম রাহমাতুল্লাহি তাআতার কিতাবের মধ্যে বলেছেন যে মা মিন কওলি ওয়া লা তা'আল্লিম ইল্লা ইয়া ইসদুর আন ইতিকাদিন বিল কলব যে কোন কথা কোন ধরনের কাজ যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে এই যে আতিকাদ না থাকবে বিশ্বাস থাকবে সেটা সঙ্গতিত হয় না আপনি ফালতু কাজ মানুষ করে না ফালতু মানুষ করে কিনা যে রাস্তায় আপনি চলে গেলেন ফালতু আন্দাজের উপর গেলেন আমি এমনিই হাঁটতেছি কোনদিন মানুষ করে না কারণ মানুষকে আল্লাহ তালায় বিবে কিছু জ্ঞান তো একেবারে পাগলও কিন্তু মানে আপনি দেখবেন কোনো পাগলকে আগুনের মধ্যে জাপ না পাগলকে দেখবেন যে মানে কাটা গাছে লাভ দিয়ে উঠে না ওগুলো জানে এই এই নর্মাল জ্ঞান তাদেরকে দেওয়া আছে এজন্য জন্য যদি না হয় তাহলে কিন্তু আমল এবং এমন দুইটাই বিভ্রান্তি হয়ে যায় তখন কোরআনে কেরিম কোড়াটা পড়লেই না মনে হয় যেন কোরআন আমি যেটা সেটাই এবং আমি অনেককে দেখেছি কোরআন নিজের স্বপক্ষে দলিল প্রত্যেকটা আয়াত দলিলা আল্লাহ থেকে মুক্তি মোহাম্মদ শফি আর তফসির মধ্যে দেখেন তাফসির মধ্যে দলিল দিয়েছে যে আয়াত বুঝাচ্ছে যে মানে অলিয়া উলিয়াদের কাছে দ্বারস্থ হতে হবে তাদের কাছে কি করতে হবে তাদের কাছে চাইতে হবে এ আয়াতে কিভাবে বুঝেছে বুঝছেন কোরআনে করি কোরআনের আয়াত সবগুলো কেন যেন নিজের পক্ষে চলে আসে গলাদ হয়ে যায় যেমন বেরুলছেন আপনারা বেদাতিদের সর্বপ্রথম মানে ব্যক্তি প্রবক্তা কবর পুজারিদের প্রবক্তা ইয়ার আহমদ বেরুলবী নাম শুনেনি হ্যাঁ ইয়ার আহমদ বেরুলবী কোর মাজের তারা করবে তো স্পষ্ট বুঝে যাচ্ছে যে জানাজার নামাজ শেষ করলে সবাই মিলে দোয়া করতে হবে এই হাদিসটা এটা বুঝে কিনা আসলে উল্লেখ করে উল্লেখ করে দিয়েছেন বাবু জানাজার নামাজের মধ্যে দোয়া করার বিধান সম্পর্কে আলোচনা করছে যখন জানাজার সালের মধ্যে তখন এই দোয়াটা মৃত ব্যক্তির জন্য কোনো ব্যক্তির আকিদা গলা হয়ে যাবে আকিদার মধ্যে বিভ্রান্তি এসে যাবে সে আকিদা কোন গোষ্ঠীর কোন গোত্রের কোন দলের কোন জনশক্তির অথবা কোন মতবাদের তাহলে দেখতে পাবেন যে সে মনে হয় যেন তার কাছে এই মতবাদটাই সবচেয়ে বেশি সুপ্রতিষ্ঠিত এটাই সবচেয়ে বেশি জটিল অবস্থা ধারণ করবে তো এই জন্য এক্ষেত্রে আমরা যেটা বলব সেটা হচ্ছে এক্ষেত্রে যেটা আমরা বলব সেটা হচ্ছে আখিদা বিশুদ্ধ হতে হবে সহি আকিদা হতে হবে আখিদা সহি না হলে যত কথা বলবেন আর শুনবেন সবগুলো মূলত বিভ্রান্তির মধ্যে হবে এই জন্য আল্লাহ রাসু সাল্লা সাল্লাম আকিদার এই মেহনত अत्याचारत्याचारकिदा के विच्छुद क्या सम्भव हो नाई बोलते क्या सम्भव है আপনি কি কত সালে হয়েছেন বলতে পারবেন পারবে কিনা একজন একজনকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না কত সালে মুসলমান হয়েছে মানে ইসলামের খোঁজখবর হয়ে গেছে আমাদের আবার আমরা মুসলমান আমরা মুসলমান নাম মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আল্লাহ রসুল সোল্লা বলিতে শেষ সময় যারা ইসলাম গ্রহণ করেছে দেখা গিয়েছে ইসলামের ব্যাপারে বিভিন্ন হয়ে গেছে খুব কম সংখ্যক যারা সত্যিকার অর্থে মানে মজবুত মজবুতি লাভ করতে পেরেছিল এর কারণ কি এর কারণ হচ্ছে আকিদা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এজন্যসুল্লাহ সাল্লাহ সবচেয়ে বেশি সময় দিয়েছেন এবং আকিদার সংশোধন করেছেন আকিদা যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের আমল বক্তব্য কোনো কিছু আকিদার সংশোধনের সাথে মানহাজের সংশোধন অপরিহার্য অন্যথায় মানহাজের সংশোধন না হলে তাহলে যে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে এবং আবার আপনাকে অন্য কেউ বিভ্রান্ত করতে পারে মানহাজ একটা পথ আছে মানহাজের যে কর্মনীতি কর্মপদ্ধতি আসলে ইসলাম আমাদেরকে কোন কর্মপদ্ধ অনুসরণ করতে বলছে এই মানহাজের বিভ্রান্তি যাদের হয়েছে তারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়েছে একজনের উদাহরণ দেব অনেকগুলো উদাহরণ দেব না সে হচ্ছে আব্দুর রহমান এমনি মুলজিম আপনার নাম শুনেছেন এরকম একজনের নাম শুনেছেন কিনা আব্দুর রহমান এমনি কিভাবে পরিচয় লাভ করেছে জানালেন যে আমাদের কাছে একজন বড় পণ্ডিত কোরআন এবং হাদিসের বড় জ্ঞানী যে জ্ঞানী আমাদেরকে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে বিষয়গুলো শিক্ষা দেবে এ ধরনের একজন পণ্ডিত আমি আমার উপর তাকে প্রাধান্য দিলাম জ্ঞানের ব্যাপারে এমন একজন ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করেছি যখন সে আসেফ আঞ্জিল হুমেন ছিলেন তার জন্য তোমরা একটা স্থান নির্ধারণ করে যে স্থানে এসে লোকেরা এই দিনের জ্ঞান তার কাছে অর্জন করবে মানে সে গিয়ে গিয়ে মানুষের কাছে শিক্ষা দেবে এমন নয় এমন একজন ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করলাম বুঝেছ আর সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আলিজিবী আবি তলেব রাজি আল্লাহ তালু হত্যা করেছে আব্দুর রহমান দেখে খত্তা রাজি আল্লাহ তালু বড় জ্ঞানী হিসেবে প্রেরণ করেছেন কোথায় মিশরে আর সেই ব্যক্তি পরবর্তী সময়ে আলি জিব আবি তালেব রাজি আল্লাহ হত্যা করেছে এবং সেই হচ্ছে খারেজিদের বড় যে সমস্ত নেতা বা দায়িত্বশীল ছিল তাদের মধ্যে একজন এবার বুঝতে পেরেছে যদি মানি না হয় কর্মনীতি যদি কেউ বুঝতে না পারে তাহলে কিন্তু আল্লাহতাল সময় মসজিদের মধ্যে দাঁড়িয়ে সবাই কোরআন শহী বুঝু করে বলেছে যে ইনিল ইল্লা। ইল্লাহ হুকুম একমাত্র আল্লাহ তারা যেন এটা তো কোরআনেরও আয়াত আলী রাদীল্লাহতাল কি কোরআনের আয়াতের পরিপতি ছিলেন কিনা আপনারা কি বলে করেন এই আয়াত যখন আলী রাদিয়াল্লাহু তাআলা শুনলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নুকুমাতের অবস্থা যে এই সমস্যাত্ব সমাধান করা কঠিন হয়ে যাবে তখন শুধু এই কতটুকু বললেন কালিমাতু হক উরিদা বিহাল বাতিল কথা সত্য বলেছে কিন্তু উদ্দেশ্য অত্যন্ত খারাপ ইন الحكم <سؤال> لله হুকুম তো আল্লাহর যিনি কোনো সন্দেহ নেই যারা আলিয়তে আবি তালে করেছে সেদিন লোকদের মোশালাহা করার জন্য চুক্তি আবদ্ধ করার জন্য তারাই কতক্ষণ করে আলিমিত বাধ্য করতেছে যে এই চুক্তি ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জন্য ইসলামের মানহাজ যদি কেউ না জানে তাহলে কিন্তু সে লোকদেরকে বধভস্ত করে ফেলবে এবং এভাবেই অনেক আলিমও এলিম থাকলেই যথেষ্ট নয় এলিমের সাথে মানহাজ জানতে হবে কারণ আমি যেই কোরআন এবং আদিসের জ্ঞান নিয়ে অগ্রসর হচ্ছি মালিক রহমতুল স্পষ্ট করে বলেছেন তিনি বলেছেন যে উম্মাতে সর্বশেষ জাতি যতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রথম উম্মাতের যারা ছিল যারা যেভাবে তারা যে পদ্ধতিতে যে নিয়মের অনুসরণ করে তারা সংশোধিত হয়েছে সেই নিয়মের তারা অনুসরণ না করবে কারণ একই পদ্ধতি আমার জন্য একদিন আর উম্মতের প্রথম গ্রুপের জন্য আরেক দিন এটা কখনো হতে পারে না সম্মানিত উপস্থিতি এই চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সহি আইন সহি আমল সহী আকিদা এবং সহি ম্যান হাজি এই চারটার সমন্বয় যারা করতে পারেনি মূলত আজকে যত শত বিভ্রান্তি রয়েছে সবগুলো বিভ্রান্তির মূল কারণ হচ্ছে এটাই আর কিছু না কেউ জ্ঞান আছে জ্ঞান নেই সেটা ভিন্ন কথা জাহালতের কারণে মানুষ হয়তো আল্লাহ রাবুল আলমিনের দরবারে মাফও পেয়ে যেতে পারে কারণ জাহেদকে আল্লাহ রাবুল আলমিন হয়তো মাফ করে পারেন কিন্তু ইচ্ছা কি যে মানুষকে যাকে বিভ্রান্ত করতেছে তাকে আল্লাহ শোভান হবে তারা কখনো মাফ করবেন না এই তিনটি চারটি বিষয় আলোচনা করার পরে আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকের আলোচনা করবো সেটা হচ্ছে ইসলামপূর্ণ বিষয় হচ্ছে এই দিনের মধ্যে গেলে সাল্লাম এক কথাই বলে দিয়েছেন রসল উল্লাহ সাল্লা জিহাদ সম্মুখে যখন প্রশ্ন করা হয়েছে সহিমের রাতের মধ্যে এসেছে এর সমতুল্য হওয়ার মত কোনুল সাল্লাহ ইসলাম নিজেও জিহাজে অংশগ্রহণ করেছেন শুধু জাহাজে অংশগ্রহণ করেছেন তা নয় তিনি শহীদ হওয়ার জন্য তা মানা করেছেন রাসুল উল্লাহ সাল্লা ইসলাম তার সাহাবিরা জাহাজে অংশগ্রহণ করেছেন এবং বলতেছেন হে নবী মৌমিনের উৎসাহিত এবং জেহাদের গুরুত্ব অপরিসীম কিন্তু ইসলাম এই যে জেহাদের যেই মর্যাদা দিয়েছে এই মর্যাদার অর্থ এই নয় যে লাঠি সঠা নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে গিয়েই আমরা অংশ অংশগ্রহণ করলাম কেউ মারা গেলাম কেউ মরে গেলাম কেউ মারলাম মানে অথবা মরলাম এটাকে জেহাদ বলা হয় থাকে না এটা জেহাদ নন এটা জেহাদ নন এই জেহাদের সালাম এই জেহাদের কিছু পদ্ধতি বলেছেন এই জেহাদের সিস্টেম রয়েছে কারণ জেহাদ আমরা যাদের বিরুদ্ধে করব। যাদের বিরুদ্ধে আমরা জেহাদে উপনীত হব তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এরাও তো ঠিক কিনা এরাও তো ওই একই আত্মা থেকে আমাদের এরা বেরিয়ে আসছে সুতরাং এদেরকে মারার আগে কিছু কথা আছে না আমি দেখলামই মেরে দিলাম মানে আমার বিরুদ্ধে গেলে দিলাম মূলত এই নির্দেশনা আমাদেরকে ইসলাম দেয় দেয়নি জেহাদের কথা বলা হয় কিন্তু কাফেদেরকে যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দেওয়া হবে ইসলামের ব্যাপারে তাদের কাছে দাওয়াত পৌঁছানো হবে ইসলাম সম্পর্কে না জানানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জেহাদ নেই তাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে হবে ইসলাম সম্পর্কে জানাতে হবে ইসলামের যে আওয়াজ রয়েছে যে দাওয়াত রয়েছে দাওয়াতকে তাদের সামনে দূরে ধরতে হবে এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জেহাদ ঘোষণা করেছেন আপনারা জানেন জেহাদের যতগুলো পদ্ধতি একটা হচ্ছে জেহাদ ঘোষণা হতে হবে এমন ব্যক্তির পক্ষ থেকে অধিকারী মুসলমানরা তার ক্ষমতার ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ মুসলিম শাসক যার ইমামতির ব্যাপারে সমস্ত মানে মুসলমানগণ তখন মানে সেই প্রেক্ষাপটের মুসলমানগণ সবাই একমত হয়েছে যে তিনি ইমাম তিনি ঘোষণা করবেন জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ ঘোষণা করেছেন শুধু জিহাদ নয় বরং এই বিষয় সকল ইসলাম নবী রাসূলাল্লাইহি ওয়া জুমা ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে মুসলমানদের ঈদ জামাত জুমআ হজ সিয়াসত রাজনীতি এবং জিহাদ এইগুলো মূলত ইমামের দায়িত্ব জমি ভাবে মুসলমানদের কোন হুদুদ যে শাস্তি আছে বিধান এই শাস্তির বিধান কিন্তু কি মানে বাস্তবায়ন করতে পারবে না। পারবে ক্ষমতা আছে বিধান যাদের কাছে করা হয়েছে তারাই বাস্তবায়ন করবে এখন আপনি এক জোকে মানে আপনি দেখলেন যে সে জেনা করতেছে নাহ উদ্দিল বিদ্যালয় মানে আপনি না দেখুন আমিও না দেখি নাহুদিল্লাহ বিদ্যালয় কিন্তু দেখলেন যে জেরা করতেছে এখন জেরা করতেছে দেখেই পাথর একটা এনে মানে মাথার উপর মেরে দিয়ে বললেন যে তার হত কায়ম করে দিলাম এটা কি আসলে হদ হবে কিনা সমস্ত গলাম এই হত্যার কারণে আপনার উপর ক্রেসাস এটা তো হদ তো হবেই না কি করতে হবে ক্রেসাস দিতে হবে আপনার উপর শাস্তি আসবে হত্যার পরিবর্তে হত্যা আপনার হবে ইসলাম মূলত কি সিস্টেম দিয়েছে মানে আমরা এমন একটা প্রেক্ষাপটে পরিবেশে বড় হয়েছি যে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বললে এখানে আইনকে কে গায়েন করে ফেলেছে আইন এবং গাইন দুটো আছে না আর আমি যেটা করতেছি শৃঙ্খলা আর অন্য যেটা করতেছে বিশৃঙ্খলা এটা ঠিক নয় ইসলামের বিধানের মধ্যে যে অনুমোদন রয়েছে কতগুলো ক্লস কতগুলো কারণ আছে কতগুলো কজ উল্লেখ করা হয়েছে কারণে আল্লাহন দিয়েছেন আছেন নির্যাতিত হচ্ছিল একদল মুসলমান ঠিক কিনা কোরআন তাদের উপর নির্যাতন চালানো হচ্ছিল কিন্তু রাসুল্লাহ আল্লাহ তারা নির্দেশ না দিলে তারপর যখন এই আয়াতির নাজির হলো আল্লাহ রবীর পক্ষ থেকে উদিন আল্লাহলে যাদের অত্যাচার করা হচ্ছে তাদের জন্য এখন অনুমোদন দেয়া হয়েছে যে তারা আল্লাহ রাস্তায় কি করবে লড়াই করবে এখন অন্যায়ের কারণে এই অনুমোদন দেওয়া হয়েছে এই নির্দেশের কমন ঘোষণা ইসলাম কি দাবি করে সেটা আমাদেরকে জানতে হবে আমরা এই প্রেক্ষাপটটা সামনে রাখতে চাই সেটা হচ্ছে বর্তমান আমাদের মুসলিম কিছু সংখ্যক বাই আরাকান প্রদেশে রোহিঙ্গা রোহিঙ্গা নামে পরিচিত যাদের উপর অত্যাচার করা হচ্ছে এটা আপনারা শুনেছেন কিনা একদম লোক না বুঝে আন্দাজে হাজের ঘোষণা দিয়েছে শরীয়তের কোন তাকলিফ নেই শরীয়তের কোন ধরনের ওষুধে মানুষের সাধ্যের বাইরে সাধ্যের মধ্যে না থাকে বুঝে আসছে সাধ্যের বাইরে কোন তাকলিফ নেই যেই শহরের মধ্যে মানে পুরোটাই রাত দিন নেই সেখানে দিনের নামাজ নেই সেখানে মাটির তাকলিফ মাটিও নেই পানিও নেই সেখানে সেই তাকলিফও নেই সে দায়িত্বও নেই এভাবে কি করেছে তাকলিফ দিয়েছে কারণ আল্লাহ তালা কোরআনিকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে আহা মানুষের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু না। যে অঞ্চলে যাওয়ার কোন ক্ষমতাই নেই সে অঞ্চলে জিহাদ ঘোষণা নেই সেখানকার পরিস্থিতি সেখানকার পরিবেশ আমাদের এই বাইদের প্রতি আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি কিভাবে আমরা তাদের প্রতি মানে সহনশীল হতে পারি কিন্তু আমাদের সাধ্যের বাইরে যেটা আমরা এটা করতে পারবো না এখন গোটা পৃথিবীতে সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে এর বাইরে আপনাকে যাওয়ার কোন ক্ষমতা এর বাইরে যাওয়ার চেষ্টা করলে তাহলে আপনি সেখানে হালাকের দিকে ধ্বংস করে দিয়ে আই বাল্লা জিনা মানলা তখন কুবিআই কুমিল্লা আপনি নিজেকে ধ্বংসের দিকে ইচ্ছা কারণ আপনি সেখানে গেলেই আপনাকে গুলি করে করা হবে সেখানে আপনার যাওয়ারই কোনো অবকাশ সুযোগ নেই সুতরাং এই প্রেক্ষাপটকে সামনে রেখে দেখা গিয়েছে যে জাহাদের যে কথাগুলো আসছে সেগুলো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে মূল কথা বলতে চাই সেটা হচ্ছে জেহাদের যে জান্ডা এই জান্ডা বহনকারী নেই এটা আমাদেরই চটি এই জান্ডা বহনকারী নেই জন্য আমরা জেহাদ করতে পারি না এখন আপনারা যদি এমন কোন শাসক এমন কোন ক্ষমতা আছেন যিনি বলেন যে না জেহাদ করবো আমরা তাহলে তারও তিনি জেহাদ করতে পারে। কিন্তু পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকবে আর তিনি জেহাদের ঘোষণা করবেন তাহলে এই জেহাদ কোন যাবে এটা তো ক্ষেত্রে আর কিছুই না এই পাহাড়ে এই পাহাড়ে তোরা মোড়া পাহাড়ে লুকাই লুকাই জেহাদের ঘোষণা করা ইসলামের বিধান নয় মোহাম্মদুল্লাহ সাল্লাম কোন পাহাড় থেকে জেহাদের ঘোষণা করেন নাই আপনারা জানেন কিনা সাধ্য সমর্থ কি রয়েছে কি আমরা শক্তি পাওয়ার জমা করেছি আমাদের শক্তি কোথায় আমাদের অনেকের শক্তি এমন যে আমরা অনেকে মোবাইল করতে পারি না আমি না অন্যরা কি শক্তি আমাদের রয়েছে না টেকনোলজির কোনো শক্তি না ইমানে শক্তি দুইটা না ইমানে কোনো শক্তি ইমানের শক্তির কথা যদি আলোচনা করা হয় দেখবেন যে দশ বিশ টাকার পরে মানে অনেকের ইমান বিক্রি হয়ে যাচ্ছে ইমানে কোনো মজবুতি নেই তেমনি ভাবে ধরনের পাওয়ার শক্তি আমরা অর্জন করতে পারিনি তারপরে দ্বিতীয় নম্বর সমরাস্ত্র যুদ্ধের অস্ত্র কি কি আছে আমাদের কাছে যুদ্ধ ঘোষণা করার আগে তো আপনার হিসাব করতে হবে কি কি অস্ত্র আছে কারণ আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তাদের অবস্থান কি এটা জানতে হবে আর এই জন্য আল্লাহবুল আলমিন ইমানদারদের জন্য আ এখন আল্লাহ তালা তোমাদেরকে একটু হালকা করেছেন থাকে একশো থাকলে এদের আল্লাহ রা বুলাম একশো লোকের কথা একশো লোক যদি থাকে এটা বলে দিতে পারতেন না একশো লোকের কথা বলেছেন একশো লোক এমন লোক যারা দৈর্যশীল এদের আবার বৈশিষ্ট্য দিয়েছে আমার মতো বা আপনাদের মতো এরকম না দুর্যশীল ধারণ করতে পারবে যদি এরকম একশো তাহলে কি করতে পারবে যেতে পারবা হিসাব করছে দেখেন যে আমরা আসলে কয় জনের কয় জন যাচ্ছি এই সমস্ত জিহাদ মূলত ফেতনা ছাড়া আর কিছুই না যারা জিহাদ ঘোষণা করেছে আসলে উল্লাসম থেকে আরম্ভ করে আল্লাহ রা সুসম সাহাবিরা আবুকাল জিহাদ ঘোষণা করেছেন আপনার জানেন যারা মানে যাকাত যাকাত কষ্টকার কষ্টতার বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহাদ ঘোষণা করেছিলেন والله لاقاتلن من فرق بين الصلاه والزكاه যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করতে জিহাদ করে ওমর কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছিলেন কি কি বলবে এরা তো নামাজ পড়তেছে ঠিকমত যাকাত দিবে না বলতেছে তারা যাকাত কষ্টকার করতেছে না তারা খুব একটা যুক্তি দিয়েছে আপনারা জানেন দিয়েছে সূরা তাওবাহ মানে আল্লাহ তাদেরকে বলেছেন যে ওখুজ খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম উতযাক্কিহিম বিহা ফা ইন্না সলাতাকা সাকানুল লাহুম যাদের সম্পদকে আপনি যাকাত আদায় করুন এর মাধ্যমে তাদেরকে পবিত্র করুন তাদের প্রশান্তি সরূপ সুতরাং বলে যে আকর তুমি আমাদের থেকে ডাকাত নাও ডাকাত নিয়ে আমাদের জন্য দোয়া করো এটা দোয়া করার জন্য বলা হয়েছে রাসুলকে সুতরাং তারা দেখা দিতে করেছে এটা দ্বিতীয় নিষেধ করে এর জন্য জাদ করবো সবাই সাপোর্ট করে পরে সবাই বুঝতে পেরেছে যে আসলে এটাই হক এটাই হক সবাই একমত হয়ে গেছে বিমত কেউ আর পোষণ করে নেই প্রথমে মুরাই করেছেন আমার হত্যা পরবর্তী সময় একমত হয়ে গিয়েছে পরবর্তী সময় বক্তব্য করেছেন এই ধরনের ঘটনা ঘটছে কিনা কোথাও কাল্লা ও হাসা ইসলামের ইতিহাস সাক্ষী কোন আলেম কোন যুগে ঘোষণা করে যদি কোনো আলেম করে থাকে তাহলে সে মানহাজ ওই কি আমি যে সহি মানহাজের কথা বলেছি ও মানহাজের উল্টা হচ্ছে ঘোষণা করে দিয়েছে বিভ্রান্তি যেখানে আলিম জেলিফা তিনি জাহাজ ঘোষণা করেছেন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলে তাহলে এটা কি হবে জেহাদ হবে না অন্য কিছু হবে আপনার কি মনে করেন সবচেয়ে বড় আর এই ফেতনার কথাই রসুল্লাহ সাল্লাসাল্লাম হাজিজের মাধ্যমে স্পষ্ট হচ্ছে বলেছেন যে কারউদ্দিল হাসিদ রসুল্লাহ সাল্লাউদুল হাসিদ এটা একেবারে এমন ভাবে এই ফেতনা আসতে থাকবে যে এই ফেতনা আর শেষ হবে একের পর এক আসতে থাকবে আর এই ফেতনায় মূলত যারা নিমজ্জিত হবে সত্যি কথা হচ্ছে তারা হেদায়ের থেকে মাহরুম হয়ে যাবে আজকে এ নিয়ে যথেষ্ট আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন দিক থেকে বিভ্রান্তি দিয়ে কি বিশেষ করে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা জানি আসলেই জিহাদ করা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফজিলত এবং ফরিদা কোন সন্দেহ নেই কিন্তু জিহাদ করে এর রেজাল্ট নিয়ে আসতে হবে তো এ রেজাল্টটা কিভাবে আনবেন যদি জাহাজটা সত্যিকার অর্থে জেহাদ যাদের অধীনে করার কথা ছিল যেভাবে করার কথা ছিল যে শর্ত পূরণ করে জাহাজ করার কথা ছিল এই শর্ত যদি পূরণ না হয় তাহলে এই জাহাজ কখনো রেজাল্ট আসবে না আর এই দুঃখ আমি বলে করতে পারব না সেটা হচ্ছে আফগানিস্তানে দেখুন জেহাদ হয়েছে কিন্তু জেহাদ রেজাল্ট আসতে পারে আজ পর্যন্ত কোনো রেজাল্ট আসতে পারেনি বলুন ইরাকে দেখুন আজ পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি আজ পর্যন্ত কোনো রেজাল্টে পুষতে পারেনি এই না বোঝার কারণ একটাই সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা মানহাজ দেখিয়েছেন সেই মানহাজকে ফলো করা হয়নি সেই মানহাজকে সেই কর্মনীতির অনুসরণ করা হয় সেখানে এটা এই যদি অনুসরণ করা হতো তাহলে কিন্তু সেটা সত্যিকার চলে একটা রেজাল্টে চলে আমি আপনাদেরকে অনুরোধ করব আসলে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এর চেয়ে ভয়ন্তর আমার এদেশে এখানে আপনি মানুষদেরকে হত্যা না করলেও যাওয়া হচ্ছে এবং কম হচ্ছে না কিন্তু আমাদের শক্তি সামর্থ্য দুর্বল এই জন্য না আল্লাহ রবুল আলমীর কাছে আমাদের শাকুয়া করা ছাড়া আল্লাহ রবুল আলমীর কাছে আমাদের আফসোস গুলো তুলে ধরা ছাড়া আর কোনো উপায় নেই কারণ এখন কোন সেই শক্তি সেই সামর্থ্য কিছুই নেই আমরা যে শক্তির মাধ্যমে পরিবর্তন করবো সেই ক্ষমতা কি আছে আমাদের কাছে কোনো কিছুই তো নেই আমাদেরকে ধৈর্য ধারণ করতো আর এই ধৈর্য ধারণ করার কথা রাসুলের মধ্যে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলছেন তাহলে ধৈর্য ধারণ করো হাউদ কতক্ষণ পর্যন্ত দৈর্য ধারণ করবেন কতক্ষণ পর্যন্ত করবেন এই হাদিসের মধ্যে রাসুল উল্লা বলে দিয়েছেন আমার সাথে হাউদি কৌশলের সামনে সাক্ষাৎ করা পর্যন্ত ধৈর্য দান করো যদি আমার একটা পরিস্থিতির মুখোমুখি হও তাহলে তোমরা এইভাবে ধৈর্য দান করবে সুতরাং তারা ঘুরা করার কোন সুযোগ নেই অস্থির হয়ে যে একজন যে হাত ঘোষণা করে দিলেই আমরা অস্থির হয়ে যাব পাগল হয়ে যাব তারপর আমার কোনো জানেন যে হাত নিজেদের জীবন দেওয়ার জন্য চেষ্টা করব এর চেয়ে আরো মৌলিক কাজ রয়ে গেছে। যে কাজগুলো আমাদের নিজেদের জীবনের জন্য প্রয়োজন আমরা অনেকে কোরআন শিখি নাই অনেকে হাদিয়ে শিখি নাই ইসলামের বিধানগুলো শিখি নাই সেগুলো বাদ দিয়ে আমি মনে করছি একটা উস্কানি আসছে এটা এখানে সবচেয়ে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় না ব্যাপারটা এমন নয় জেহাদ যখনই জাহাদ ঘোষণা হবে তখন দেখা যাবে যে ওলামা ইকালাম একমত হয়ে যাচ্ছে এটা আল্লাহ পক্ষ থেকেই আলেবে সবাই একমত হয়ে গেছে সবাই বলতেছেন যে হ্যাঁ জেহাদ যেমন আফগানিস্তানে যখন জেহাদ রাশিয়ার বিরুদ্ধে তখন গোটা পৃথিবী সমস্ত আলেবরা একমত হয়ে গিয়েছে দিমত কেউ দিমত করে কেউ নিমৎ পোষণ করেছে আমার জানা নেই আপনারা কেউ জানলে আমাকে জানাতে পারবেন কেউ নিমতেনা তাহলে বুঝতে হবে যে নিঃসন্দেহে এটা ফেতনা করে সন্দেহ আল্লাহ রাবুল আলমিন এই ব্যবস্থা করেনি আলেমদের অন্যথা আল্লাহ তারা আলেমদেরকে এটা আলেমদের মাধ্যমে এটা বলাই দিয়েছেন বলাতেন এবং আলেমরা এটা বলতো জন্য এক্ষেত্রে আমাদের করণীয় আছে করণীয় প্রথম করণীয় হচ্ছে যেটা সেটা হল আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি এবং আমাদের সরকারের উচিত এটা আমরা বনে করি যে তাদেরকে যদি তাদের আশ্রয়ের সমস্যাটাকে আশ্রয় দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা সরকারকে সুপারিশ করতে পারি সরকারের কাছে অনুরোধ জানাতে পারি পত্র পত্রপত্রিকায় লিখে আমাদের যেই আর্জি আছে সেটা তুলে ধরতে পারি আমাদের যে বক্তব্য আছে সেটা তুলে ধরতে পারি এবং আরো যে সমস্ত কাজগুলো করা যেতে পারে যেগুলো আমি এখান থেকে করতে পারবো সেগুলো করা আজকে বিপর্যস্ত এটা শুধু আরাকানের এই ঘটনা নয় আমি হোর মুসলিম ওয়ার্ল্ড দেখুন সবখান বিপর্যস্ত অবস্থায় মুসলমানরা জীবনযাপন করতেছে একদল যুবককে আমি এদিকে দান দিকে নিয়ে গেলাম আবার আমার আরেক বন্ধু বাপ দিকে নিয়ে গেলো আরেকজন ওদিকে নিয়ে গেলো আরেকজন ওদিকে নিয়ে গেল দ্বিধার করে ফেলা হচ্ছে বহুদাবিভক্ত আজকে মুসলিম মা যেটা আল্লাহ রব আল নিশ্চিত করেছে তাহলে আমাদের একটাই দল হতো ঠিক কিনা আপনারা কি মনে করেন ইসলামের মানাহিক যদি অনুসরণ করতো তাহলে একটাই দল হতো কারণ আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে এটা একটাই আইন দুইটা আইন দিয়েছে কিনা সুবাহ আল্লাহ আদম আলি থেকে শুরু করে সর্বোচ্চ শেষ নবী মাহমুদুল্লাহ পর্যন্ত নবী এবং রাসুল যে দাওয়াত দিয়েছেন এক দাওয়াত দুই দাওয়াত দিনে কোন দুটি দাওয়াত নেই একটাই দাওয়াত কোথায় গিয়ে এখন আমি এক কথা বলছি আমার বন্ধু আরেক কথা বলছে আরেকজন এর কারণ কি এর কারণ একটাই সেটা হচ্ছে আমার আসলে উৎস ভিন্ন হয়ে গেছে আমার আকিদা ভিন্ন হয়ে গেছে আমি যে কনসেপ্ট থেকে কথা বলছি আমার বন্ধুমূল ধারণা ভিন্ন ফলে আমার আকিদার মানে পরিশুদ্ধি না হলে আমার বক্তব্যের আসবে না আমার হলে আমার আমলে আমার হলে আমার সত্যিকার যে কথাগুলো আমি বলছি এগুলো সত্য অর্থে আল্লাহ এবং তারা চুলের দিক নির্দেশনা অনুযায়ী হবে না আর এই কারণে আমাদের সমাজের মধ্যে আসলে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে এজন্য আমি আপনাদের সবাইকে বিনীত করবো অনুরোধ করবো আসলে যে হাদের কনসেপ্টটা এটা দীর্ঘ আলোচনা দাবি রয়েছে এ বিষয়ে সর্বশেষ আমার উস্তাদ শেখ আব্দুল কালাহ একটা কিতাব লিখেছেন অনেক বড় আগে আবার ইউসুফে কথাবার্তার মধ্যে কিছু এদিক সেদিক রয়েছে কিন্তু বইয়ের মধ্যে আমি পুরো বই পড়েছি দুইখণ্ডে প্রায় আটশো নয়শো বিষ্ঠার মতো বইয়ের মধ্যে ভালোই লিখেছি কিন্তু আমার উস্তাদ ডক্টর আব্দুল আজিজ মবরুল কালাহমদি লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন আল জিহাদ ওয়াহকানো করার কারো অধিকার নেই কারো পক্ষে এর দায়িত্ব নেই তখন তারা ব্যক্তিগতভাবে ভাবে জেহাদ ছাড়া অন্যভাবে যে কাজগুলো করা দরকার সেগুলো তারা করবে মুসলমানদের সহযোগিতা করার দরকার সেটা সহযোগিতা করবে তাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আসে ততটুকু করবে আর এটাই তাদের দায়িত্ব এর দায়িত্ব তাদের নেই কারণ না থাকলে আপনি জাহাদ মানে কিভাবে আবিষ্কার করবেন আর চার পাঁচজন লোক লাঠি নিয়ে বের হয়ে যাওয়ার নাম জেহাদ ন এবং আসলে উল্লাহ সব ইসলাম কখনও একটা ছোট সারি আপনারা জানেন আবদুল্লাহ জাহাদ সদী আল্লাহ তহ নেতৃত্ব প্রেরণ করা হয়েছে থেকে সতেরো জন লোক তার একজনকে আমির করে দেওয়া হয়েছে ঠিক আমির করা হয়েছে মানে আমির ছাড়া না তাদের মধ্যে থেকে দুজনের যেন একজনকে আমির বানিয়ে নে আমির বানিয়ে নেয় সেখানে শৃঙ্খলা আসবে আমির ছাড়া হয় না এই যদি সাধারণ সফরে আমির দরকার হয় তাহলে যে হাদের জন্য আমির একেবারে আর আমরা দেখেছি আমি নিজেও দেখেছি যে সফরে আমি গিয়েছি চার পাঁচজন দশজন নিয়ে যেখানে কোনো আমির নেই এটা একটা হসপস সফর এটাকে হাই হিসা পাইসা বলে একেবারে এলমের এর মধ্যে কোনো ধরনের শৃঙ্খলা নেই সময়ের অপচয় হয় সবকিছুর অপচয় হয় এখানে কেউ কারো কথা শুনে না আর যদি ছোট্ট একজন আমিরও নিয়োগ দিয়ে দেন তাহলে দেখবেন যে সেখানে সময় বরকত হয় श्रृंखलार्कर शाखल जुलूम करतेम शासक जो षाठ बचर थे मैं एक बचर जा शासक ना थारे भयंकर क्षतिकर একদিন শাসক না থাকাচ্ছি কারণ একদিন যদি শাসক না থাকে তাহলে একদিনে সব ধ্বংস হয়ে যেতে পারে ষাট বছরের শাসকবিহীন শেখুল ইসলাম করেছেন এবং শেখুল ইসলাম তাই নকলটি সালফে সালিনটি নকল করেছেন কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তালাশ করে দেখেছি কোনো হাদিসের কিতাবের মধ্যে অথবা কোন রেবায়তের মধ্যে পাইনি শুধু শেখুল ইসলাম তামহমদুল্লাহ এই বক্তব্য ছাড়া যাই হোক মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে মূলত ইসলাম জাহাদের জন্য একটা হচ্ছে জাহাদুল মুতাক আর হচ্ছে জাহাদুল মোকাইজাদ জাহাদুল মুতাক যেটা হচ্ছে আমরা প্রকার প্রচেষ্টা দিনের জন্য এটা ওই জেহাদ আর জেহাদুল মোকাইজাদ হচ্ছে আল কেতাল আল্লাহ রাস্তায় লড়াই সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া এই জাহাজুল মুখাইয়া যেটা ক্রেতার যেটা এটার জন্য শর্ত হচ্ছে মূলত এই কাজগুলো কারণ এটা একজনকে হত্যা করতে হলে এমনি হত্যা করতে পারবেন না অন্তত পক্ষে সেখানে কিছু কথা আছে সেখানে কিছু পদ্ধতি আছে ইসলাম এই পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতির সেই জাহাজের পদ্ধতিটা আমাদের পরিশ্রম করতে হবে আরাকানের এই পরিস্থিতিকে সামনে রেখে মূলত কোনো কোনো ভাই বা কোনো কোনো বন্ধু জাহাজের বিষয় তারা অনেকটা উদ্গ্রীব হয়ে গেছে অনেকটা আগ্রহী হয়ে গেছে কিন্তু আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আসলে এটি বিভ্রান্তি আরেকবার নেই এবং আল্লাহ বাইরে কোন তাকলিফ আল্লাহ তারা জানে আরেক যাবো কিভাবে আমাদের সাধ্যের বাইরে আমরা এখান থেকে তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারি সে চেষ্টা আমাদের করা দরকার এরপরে যদি আল্লাহ আমাদের জন্য কোনো পথ উন্মুক্ত করে দেন এবং আমাদের এমন কোন ব্যক্তি এসে যান যে ব্যক্তির মাধ্যমে আমরা সত্যিকার জেহাদের অথবা শাসকরা জেহাদ ঘোষণা করেন তাহলে তাদের পারে এবং অংশ অংশগ্রহণ করেছেন সবগুলো জিহাদি ছিল মূলত এই ধরনের যেখানে জেহাদের ঘোষণা দেয়া হয়েছে এবং শাসক গোষ্ঠীর তত্ত্বাবধায়নে এই জেহাদ হয়েছে কারণ অন্যথায় জিহাদ যারা করবে তারা শেষ পর্যন্ত রাস্তায় থাকতে পারবে না কারণ আমরা শুধু কিছু ইটপাতকে নিয়ে কৃষির জাহাজ করব। অশ্রীর বিরুদ্ধে ইটপাতকে এটা মূলত আহ আত্মহত্যা নামান্তর কিছুই না এটা ইসলাম মূলত আমাদের অনুমোদন দেয় না ইসলাম আমাদেরকে জাহাদের জন্য অনুমোদন দিয়েছেন কিন্তু এই कतगुल नियमानिक सिसटेम को दिए कतो शर्त आलोचना शर्त जिह अंश्रहण करतेथाय जिहा आज के जिहर नामे कथागुल चलती से मन करीजे एग्लो सठी नयोग मध्य जथेष्ट्रभ्रांति रही है हाजाला नबी मोहम्मद प्रश्न আমাদের শিশু কিশোর যুব সমাজ কুশিক্ষা মোবাইল ফোন ইন্টারনেট ওয়েবসাইট খুব সুন্দর করেছেন কারণ এই সব কিছুই মূলত সহি জ্ঞানের অভাব হচ্ছে আজকে যারা বিধ্বস্ত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে टर वेबसाइट फेसबुक घर बस मोरत हो जात सारा पृथ्वी आज के तो घर मध्य बिुदे दुश्मन डुबी गई दुश्मन के प्रतिहत कर आगे क्या जिहाद करते ख्याल रखते हो প্রত্যেকের ঘরে কিন্তু বড় বড় দুশ্মন ঢুকে গিয়েছে এবং এই দুশ্মন মূলত আপনি যাদের বিরুদ্ধে জিহাদ করতে যাচ্ছেন তাদের ছবি বয়ন কর এই আপনার ইমামকে শেষ করে দিবে আপনার পরিবার কি শেষ করে দিবে, শেষ পর্যন্ত আপনি আপনার পরিবার যাহার নামে যাওয়া ছাড়ার থাকবে না সব বিপর্যস্ত করে ফেলবে কিন্তু এই দুশ্মনের বিরুদ্ধে আমাদের আসলে কোনো প্রচেষ্টা এটাকে আমরা দুঃশ্মনে মনে আমরা এটাকে মনে করতেছি এটা সাধারণ বিষয় না এটা সাধারণ বিষয় নয় সহি আইল অভাবে আসলে বড় ধরনের এবং এই সব কিছু মূলত হচ্ছে সহি আল না কারণে ফেসবুক বলেন ইউটিউব বলেন টুইটার বলেন এইসব কিছু মূলত আজকে ভয়ঙ্কর ধরনের আঘাত হানতেছে আমাদের ঘরে বসে আমাদের সাথে থেকে অথচ আমরা সহি আজকে এগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারতেছি না আমরা জেহাদ করতাম আমি আমার বন্ধুদেরকে বলছি জাহাদে আমি মানে জাহাজের জন্য আপনাদেরকে নিরোৎসাহিত করতেছি ব্যাপারটি এমন নয় যিনি সত্যিকার জাহাজ হতো তাহলে জেহাদের আমি সর্বপ্রতম অবশ্যই সত্যিকার আলেম যারা যাদের কাছে সত্যিকার আইন রয়েছে তারা বের হয়ে যেত কারণ তারা জানেন জেহাদের প্রতি মর্যাদা রয়েছে কিন্তু এর আগে এখানে যে মৌলিক কাজগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের করতে হবে সেটা হচ্ছে সমাজের মধ্যে আমরা যদি দুজন যুবক তিনজন যুবক যদি দুজন সবাই জাহার নামের দিকে চলে যাচ্ছে এদের সবার গতি হচ্ছে দ্রুত জাহার নামের দিকে এদেরকে আটকানো দরকার আমাদের এদেরকে আটকাতে হলে আমাদের প্রয়োজন হবে ভাই দলিল সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে কি আসলে সুস্পষ্ট প্রমাণ আছে যদি না থাকে সেটা কারেকশন করার জন্য চেষ্টা করুন এবং এটি আমাদের সবচেয়ে অনুষ্ঠানে জিহাদ নিয়ে তিনি ইরাক আফগানিস্তান ফিলিস্তিনের যুদ্ধকে জিহাদ হিসেবে গণ্য করেছিলেন তিনি আরো বলেছিলেন আত্মরক্ষামূলক জিহাদের কাফির কর্তৃক আক্রান্ত হলে অনুমতি প্রয়োজন নেই আমির অনুভূতি প্রয়োজন নেই কিন্তু আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা আফগানিস্তানের জাহাজকে আমিও জেহাদ বলেছি ঠিক আছে ফিলিস্তিনের জাহাজকে আমি জেহাদ বলেছি কিন্তু আমি বলেছি যে আফগানিস্তানের জাহাজ পরবর্তী ক্ষেত রূপান্তরিত হয়েছে প্রথমে জাহাজ ছিল কিন্তু সেটা পরবর্তীতে হাজির উপর পরিচালিত হয়নি কিন্তু ইরাকের এটা কেউ জাহাজ বলেনি ও আমায় কারণে কেউ জেহাদ হিসেবে আখ্যা জানা নেই যদি কোন বন্ধু বলে থাকেন তিনি তার ইস্তেহাদ সবাই ইস্তেহার করার অধিকার রাখে ক্ষমতা আছে তিনি ইস্তেহাত করেছেন যাই হোক যদি হচ্ছে জেহাদ তলব আর একটা হচ্ছে জেহাদু দাফা আপনার কোথায় জানেন জেহাদ একটা হচ্ছে দফা প্রতিরক্ষামূলক জেহাদ আর একটা হচ্ছে জেহাদ তলব হচ্ছে মানে আক্রমণাত্মক জেহাদ সরাসরি নিজে গিয়ে জাহাদ করা জেহাদের তলবের জন্য যেমনিভাবে সত্য জেহাদের দফের জন্য সত্য তাহলে আপনি প্রতিহত করবেন কিভাবে মানে বিশৃঙ্খলভাবে প্রতিহত করলে সেটা কোনোদিনই হবে না এর জন্য রাসুল উল্লাস যুদ্ধে জেহাদে তলব করেছেন না জেহাদে দফা করেছেন এ নিয়ে ওল্লা খারাপ রয়েছে অধিকাংশ আহলুসিয়ার বলেছেন উহুদের যুদ্ধে রাসুল উল্লা সাল্লাহস্লাম জেহাদে দফা করেছেন এইটা প্রতিরক্ষামূলক জেহাদ ছিল কারণ কাফেরা তো চলেই এসেছে মোদিনার কাছে উহুদের যুদ্ধ তারপর আহুল করেছেন কমান্ডার হিসেবে এবং এটা থেকে প্রমাণিত যে দফা বাফেরা চলে এসেছে বের হয়ে যাও যার যেমন জেবমুখী সেভাবে বেরিয়ে যাও তাহলে কোনো দিন প্রতিরক্ষা হবে না আব্দুল রহমান করেছে জাহাদু দফ একে তিনি বলেছেন জাহাদু দফ এর জন্য ইমামের অনুমতির দরকার নেই আরে ইমামের অনুমতির দরকার নেই জেহাদুর দফ ঘোষণা করলো কেউ যদি কেউ ঘোষণা করতো তাহলেই তো জিহাদ হতো ঠিক কিনা ঘোষণাই তো হয় যদি ইমাম ঘোষণা করে তাহলে ঠিক আছে যদি ঘোষণা করে তাহলে ঠিক আছে আহ্বান করা হয় ফান তখন বেড়ে যাও যদি ইমাম ঘোষণা করে তাহলে ঠিক আছে তাহলে জিহাজের দফের জন্য সবাই বেড়ে যাবে তখন আর অনুমতি অনুমতি দরকার নেই তখন পিতা মাতার অনুমতি দরকার নেই কারোর অনুমতি দরকার নেই যেহেতু ইমাম ঘোষণা করে দিচ্ছে যে হ্যাঁ প্রতিরক্ষার জন্য বেরিয়ে যাও এটা ঠিক আছে কিন্তু যদি জেহাদি ঘোষণা না হয় সেখানে অনুমতি ঘোষণা করেছে না যদি এটা হয়তো ঠিকই আছে যদি তিনি কথা বলে থাকে এটা সহি বলেছেন যদি কোন মুসলমান আক্রান্ত হয় অথবা কোন মুসলমান জনগোষ্ঠী আক্রান্ত হয় কোন মুসলমান বাড়ি আক্রান্ত হয় তাদের জন্য এই দফা এর জন্য কোনো ধরনের নেই কোনো ধরনের কিছুরই দরকার নেই এই দফার জন্য কারণ এটা সামগ্রিক বিধান নয় এটা সামগ্রিক জিহাদ নয় এটা হচ্ছে ব্যক্তিগত বিষয় যেমন আমার আমি এখান থেকে যাওয়ার সময় বলতেন না প্রতিটুক যাওয়ার পরেই একজনের ডাকাত দেখি আমার যে দিয়ে দেন এখন এই মাস মধ্যে আমি আকান্ত হয়েছি আমার জন্য জায়জ রয়েছে তাকে কি করা প্রতিহত করা বুঝে আসছে কিনা এটা আমার জন্য জায়জ রয়েছে এখন আমার সাথে যদি আরো কয়েকজন থাকে তাদের জন্য এটা জায়গা রয়েছে এবং এই সিদ্ধান্ত ব্যক্তিগত ভাবে নেবে এর জন্য ইমামের দরকার নেই ঠিকই বলেছেন কিন্তু আমার মনে হয় না তিনি এভাবে বলেছেন যে ঝেহাদের জন্য ইমামের কোন দরকার নেই যদি একথা বলে থাকেন তাহলে এটা সমস্ত ওলামায় কেরামের এই জিমায়ের খেলাফ কারণ এমন কোনো মাঝাঁপ নেই সমস্ত যে জেহাদের জন্য কি কি করণীয় রয়েছে হ্যাঁ শক্তি বৃদ্ধির পাশাপাশি মুসলমানদেরকে অবশ্যই অবশ্যই যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে মুসলমানদেরকে মানে ইসলামের জন্য যার যেখানে সেই সামর্থ্য প্রস্তুতি দিবে যেহেতু আল্লাহ সুবান আলাহ কোরআন একাডেমির মধ্যে স্পষ্ট করে বলেছেন ওয়াহাই সেখানে মুসলমানদের এই প্রস্তুতি নিতে হবে তবে এই প্রস্তুতি নিতে গিয়ে যদি সেখানে এমন প্রতিবন্ধকতা তৈরি হয় থাকে যে প্রতিবন্ধকতা মুসলমান মুসলিম উম্মার জন্য সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বা সেক্ষেত্রে এই ধরনের যেমন আমরা এখানে মনে করেন একটা ট্রেনিং ক্যাম্প খুললাম বলে আমরা জিহাদের ট্রেনিং ক্যাম্প করেছি কিন্তু সরকার অনুমোদন নেই সরকারি কি এটা কি এটা জঙ্গি ট্রেনিং ক্যাম্প তখন তো মানে মুসলিম উম্মার বড় ক্ষতি হয়ে যাবে খেয়াল রাখতে হবে যে আমার এই মানে প্রচেষ্টার মাধ্যমে মুসলিম বুম্মার যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই কাজটুকু করা যাবে না এইভাবে মুসলমানদেরকে কি করতে হবে প্রস্তুতি নিতে হবে মূলত এই সব মূলত এটা কোনো ব্যক্তিগত বিষয় না এগুলো মূলত রাষ্ট্রীয় বিষয় এগুলো সবগুলো রাষ্ট্রীয় বিষয় শক্তি অর্জন করা শক্তি সমৃদ্ধ করা অস্ত্র মানে প্রশিক্ষণ নেওয়া ইত্যাদি সবকিছু মূলত রাষ্ট্রীয় বিষয়ে কোনো ব্যক্তিগত বিষয় না আমরা আসলে চিন্তা করছি জন্য যেহেতু আমরা মনে করছি যে আসলে এগুলো মনে হয় ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের তো মূল সমস্যা সেখানেই মূল সমস্যা আমাদের ড্রাইভারই নেই গাড়ির মধ্যে আমাদের কিনে কিনে আপনাদের আমাদের গাড়ির ড্রাইভারই নেই গাড়িতে উঠে বসে আমরা হইচ করতেছি এবং পরস্পর মহামারী করে দাওয়া আজকের দিনের সবচেয়ে বড় জিহাদ এমন কথা অনেকে বলে থাকেন পাশাপাশি বলা হয় আজকে মুসলিম আহ কম এবং ইমানে দুর্বল আমাদের মক্কার জীবনে ধারণ ও দেওয়ার কাজ করে যেতে হবে অনেক বড় প্রশ্ন এরপরে আর যদি আমরা মক্কার জীবনে দাওয়ার রূপ যথা অভিনীতে দাওয়া প্রচার করি সেক্ষেত্রে রাসুল্লাহ না মক্কার জীবন ঠিক কিছু না রাহুল মক্কার জীবনে আমরা আমাদের মক্কা নাই মক্কা আমাদের ঢাকার জীবন আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ইসলামকে এখন ভাগ ভাগ করে পাঠ পাট করে অনুসরণ করার এক মানলাম আরেক বাদ দিলাম এক করলাম আরেক করলাম এই ধরনের অবকাশ ইসলামের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গে কোন সুযোগ নেই কিন্তু যেটা নেই সেটাকে আপনি আবিষ্কার করার কোন দরকার নেই ইসলামের প্রত্যেকটা বিধান যেটা আপনার পক্ষে মানার মানে প্রয়োজন আছে মানতে পারবেন মানার জন্য ক্ষমতা আছে আপনি সেটার জন্য মোকাল্লা আপনি আল্লাহর পক্ষ থেকে যার জন্য দায়িত্ব প্রাপ্ত এবং সে দায়িত্ব আপনাকে অবশ্যই করতে হবে এক্ষেত্রে জেহাদে মানে দাওয়াতকে বড় করে দেখানোর জিহাদের একটা অংশ হচ্ছে দাওয়াত শুরু সুতরাং জিহাদ এবং দাওয়াত একই স্ট্যাটাসের एकटे के छोट कर और बड़ करार को करा सूख नहीं सुभलाशंगे इंडिविजुअल पृथक भाव जेहर का कहता जिज्ञा हुआ जेहर समकक्ष को কোনো আমলই নেই সুতরাং এভাবে প্রশ্ন করারই কোনো অবাকশ নেই যে জেহাদ দাওয়াতে চেয়ে ছোট ইত্যাদি না দাওয়াত এবং জাহাজ দুটি সমান পর্যায়ের এবং দাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট এবং জেহাদটাও খুবই ইম্পর্টেন্ট কিন্তু জেহাজ জেহাদের প্রেক্ষাপটে আর দাওয়ারটা দাওয়াতের প্রেক্ষাপটে দুটো প্রেক্ষাপট ভিন্ন দাওয়াতটা সার্বক্ষণিক আমাদেরকে জানাতে হবে এবং সার্বক্ষণিক বিষয় আর দাবারটা ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সকল পর্যায়ে সম্ভব আর জেহাদটা শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে ছাড়া সম্ভব নয় ব্যক্তিগত পর্যায়ে জাহাজ হয় না প্রতিহত পারে নিজের পক্ষ থেকে যে করতে সেটা হতে পারে এর পরের প্রশ্ন হচ্ছে ওমর দিল আমি না বলে দিবেন কিনা ইউনিয়ন যখন আফগান আক্রমণ করলো তখন তো কোন শাসক দিল ছিল না কিন্তু আমেরিকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন একজন আমির আর ফলাফল দেখে জিহাদের হুকুম নির্ভর শিরকি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জাহাজ করলে সেটা জিহাদ আর আমেরিকার বিরুদ্ধে জেহাদ করলে সেটা হয়ে গেলে উচিত না আমেরিকা এটা গল্প প্রশ্ন আমেরিকার বিরুদ্ধে করলে সেটা জেহাদ হবে না কে বলছে আপনার আমেরিকার বিরুদ্ধে যদি জেহাদ হয় সেটাও জিহাদ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে হলেও জিহাদ ভারতের বিরুদ্ধে হলেও জেহাদ আরাকানের বিরুদ্ধে হলেও জিহাদ যদি সেটা সত্যিকার জিহাদের অর্থ বহন করে থাকে আবেগ দিয়ে প্রশ্ন করলে চলবে না জিহাদের অর্থ বহন না করলে সেটা জিহাদ নয় আর যখন আফগানিস্তানের যে পরিস্থিতি সে পরিস্থিতি সমস্ত ওলামায় কালাম আফগানিস্তানের সমস্ত ওলামায় কালাম একমত হয়ে একক নেতৃত্বে পৌঁছে তারা জেহাদ শুরু করেছে প্রথমে একক নেতৃত্বে জাহাজ শুরু করেছে কিন্তু পরবর্তীতে ফেতনা সেখানে তৈরি হয়েছে এবং সেই ফেতনার আজও তারা কি করতেছে মাসুল তাদেরকে দিতে করছে কিন্তু প্রথমে কিন্তু তারা একক নেতৃত্বে জাহাজ শুরু করেছে রাশিয়ার বিরুদ্ধে যখন জাহাজ করেছে এবং সেটা ছিল আক্রমণে বড় আক্রমণ এবং চেষ্টা করেছেন ফলে এটাকে জেহাদ ঘোষণা দিয়েছেন কালাম এবং এটা জেহাদি হয়েছে আসলে কোন সন্দেহ এটি জেহাদ হয়েছে এবং আমরা দেখেছি যে জেহাদের একটা রেজাল্ট রয়েছে সে রেজাল্ট হচ্ছে আল্লাহ আবুল্লাহামিন মানে সেবিয়তের মতো একটা বিশাল একটা শক্তিকে কিন্তু আজকে কোথায় সে আমেরিকা আমেরিকার সামান্য কিছু সংখ্যক লোক তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারতেছে না কেন একটাই কারণ সেটা হচ্ছে এটা ফেট না হয়ে যাওয়ার কারণ কারণ সেখানে ডোলাডলিতে লিপ্ত হয়ে গিয়েছে এখন একদম আরেক দলের বিরুদ্ধে চলে গিয়েছে এখন পুরো ঘটনাটাই রূপান্তরিত হয়েছে এই আমি যেটা বলব না আপনি আমেরিকার বিরুদ্ধে সেভাবে আমাদেরকে দাঁড়াতে হবে আমেরিকার বিরুদ্ধে সেভাবে আমাদেরকে দাঁড়াতে হবে সেই পদ্ধতিতে আমাদেরকে দাঁড়াতে হবে একজনের জাহাজ ঘোষণা করে দিল ঘরের মধ্যে বসে আমি যেমন আজকের এই রুমের মধ্যে বসে জাহাজ ঘোষণা করে দিলাম কি আমার অর্থনীতি কি আমার এই বক্তব্যের আর কেনই এই বা ঘোষণা করলাম আমার পর কি আমার অস্ত্র কি আর জিহাদ কি জিনিস এটা একটা গোলত কথা ছাড়া আর না এটা কথা আর কিছুই না এর মাধ্যম মূলত একদল লোকে বিভ্রান্ত করা হচ্ছে এবং বড় ধরনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরে কিছু সুখক লোক নিজেদের জীবন বিপন্ন করছে করতে যাচ্ছে সেখানে কোনো ধরনের সামর্থ্য নেই কোনো ধরনের সুযোগ নেই কোনো ধরনের সাধ্য নেই কোনো ধরনের মানে শক্তি নেই কোনো ধরনের নেই নেই উপর এবং আন্তর্জাতিক উপস্থিত আমি বলি আমেরিকার বিরুদ্ধে জাহাজ ঘোষণা করেছিলাম আপনি আমেরিকার জাহাজ ঘোষণা করবেন আপনি আপনি এখন বাংলাদেশে আপনি যদি জাহাজ ঘোষণা এত বড় মুরবী সম্মেলন করে এই প্রেস ক্লাবে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে বলুক যে আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ঘোষণা করলাম বলুক তো দেখি আসল কথা হচ্ছে এগুলো উদ্ভান্ত কথাবার্তা এগুলো মাধ্যমে কিছু সংখ্যক লোককে মানে ওই को आ, चीनी खबर नहीं ताली कह बुझे अपना अस्त्र कहना क्या दाड़े कह बुझे अपना तो नहीं दावान কোথায় গিয়ে দাঁড়াবেন এত বলছেন হচ্ছে যখন কোন মুসলিম ভূমি কাফির করতে গিয়ে আক্রান্ত হয় তখন সে অঞ্চলের মুসলিমদের উপর জিহাদ করার হুকুম কি ইসলামের কারণে যদি মুসলিম ভূখণ্ডের উপর কাফেরা আক্রমণ করে তখন ওই এলাকার মুসলমানরা সেটাকে তাদের শাব্দ অনুযায়ী যদি তাদের কাছে ক্ষমতা থাকে শব্দ থাকে শাব্দ অনুযায়ী সেটাকে প্রতিহত করবে আর প্রতিহত করা ক্ষমতা না থাকলে তারা নিজেদের চেষ্টা করবে নিজেদেরকে সামলানোর জন্য চেষ্টা করবে মানে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করবে নিজেদের প্রতি নেবে কিন্তু মানে ভূমি রক্ষা করার জন্য চেষ্টা করবে না নিজেদেরকে সামলানোর চেষ্টা দেখেছেন রাসুল উল্লাহ সব কিভাবে করলেন প্রথমে একবার কৃষি সংখ্যক লোককে পাঠিয়ে দিলেন আবিহায় রাসুল উল্লাহ সব নিজেও চলে গেলেন কোথায় দেখলেন যে তা এফে সম্ভব না তারপরে শেষ পর্যন্ত জটিল সেখানে নিজেকে রক্ষা করার জন্য তিনি চেষ্টা করবেন তিনি ভূখণ্ড চেষ্টা করবেন কারণ তার সাধ্যের বিষয় রয়েছে এখন যদি সাধ্য ক্ষমতা শক্তি থাকে তাদের যে সাথে আমরা টিকে মানে আমরা সত্যিকার ভাবে মানে টিকতে পারবো যদি এটা প্রমাণিত হয় তাহলে জায়জ রয়েছে অন্যথায় জায়জ নেই অন্যথায় তারা নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করবে এটাই তাদের দায়িত্ব আর যারা আশেপাশের অঞ্চলে তাদের উপর হুকুম কি আশেপাশের অঞ্চলের লোকদের যদি এই সমস্ত লোকেরা যদি তাদের সামর্থ্য আছে জেহাদের তারা জেহাদের লিপ্ত হয়েছে তাদের ক্ষমতা আছে এদের বিরুদ্ধে জেহাদ করার যেমন তারা আছে মনে করেন বিশ লাখ এরা হল দশ লাখ তাহলে জায়জ তারা আছে দুইশো এরা হলো একশো জায়জ তারা আসে পাঁচশো আর এরা হলো একশো তাহলে জাহাজ দেয় ইসলাম অনুমোদন দেয় নাই বুঝে আসছে ইসলাম কিন্তু অনুমোদন দেয় তখন তারা করবে না তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবে নিজেরা তারা মানে প্রয়োজনে হিজত করে এর মধ্যে চলে যাবে নদীতে চলে যাবে বঙ্গোপসাগরের মধ্যে আসে হিজ্জত করবে প্রয়োজনে জঙ্গলের মধ্যে হিজত করবে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবে তারা জাহাজ করবে না কারণ জেহাদের সর্বনির্ময় হুকুম যেটা আল্লাহ তালা বলেছেন ওই ইয়াকু মিঙ্কু মিয়া এর বাইরে কেউ বিধান দিলে সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে দেখতে হবে যে শ্রু সংখ্যা কত শত্রু দুইশ আমরা কত জন আমার পঞ্চাশ জন তাহলে আর এখানে না যদি দেখা যায় না এই ৫০ জনেও শক্তিশালী মানে ভূমিকা করতে পারবে এবং নিশ্চিত হয় এটাকে মাসলাহা স্লাহা আর রাজহা বলা হয় নিশ্চিত হয় এই ব্যাপারে যে হ্যাঁ আমরা এদের সাথে বিজয় লাভ করবো তখন তাদের সাথে যুদ্ধ লিপ্ত হওয়া যায় অন্যথায় যায় নেই অন্যথায় যায় নেই এগুলো অনেক দীর্ঘ আলোচনা রয়েছে আমি আসলে এতদীর্ঘ এজন্য আমি বলছি যে এই আশেপাশে অঞ্চলের লোকদের যদি এমন হয় যে তাদের সেখানে যাওয়ারই ক্ষমতা নেই তাদের উপর না জিহাদ না কোন ধরনের কাজ তাদের উপর না ফরজ হবে না শূন্য হবে না হবে যেহেতু এখানে আসা যাওয়ার বিষয়টি ইসলামী শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় একই প্রশ্ন দুইবার দরকার নেই যাবে না এ ব্যাপারে ক্লিয়ার কাজ এবংাম দিলাম যেখানে ইসলাম বলেছেন যে মানে আমি নির্ধারণ করে দিয়েছেন এবং আমির অনুমতি মাধ্যমে জেহাদ করার কথা বলা হয়েছে কারণ জেহাদ ইমামতি জামাত এবং এই এগুলো এই ধারণা করেছেন এটা গল্প এবং বিধান্তিকর আবু বাসিনের এই ঘটনা রাসুল আসলাম নিজেও গ্রহণ করে নিয়ে দলিল হচ্ছে দুইবার তাকে ফেরত রাসুল্লাহ ফেরত দিয়েছেন রাসুল্লাহ আসলাম তার কথাকে গ্রহণ করেননি আমরা অনেকগুলো অনেক বড় বড় প্রশ্ন তো প্রশ্ন তো বেশি দেখা যাচ্ছে যাই হোক প্রশ্ন অনেক বেশিতে হোক আমরা সব প্রশ্ন উত্তর দিতে পারবো না আমার টিভিতে প্রোগ্রাম রয়েছে মানুষের পর আমার থাকার কথা রাস্তাঘাটের সমস্যার কারণে মানে প্রেক্ষাপটে আমাদের মতো সাধারণ মুসলিম জনতার করণীয় কাজ করতে যতক্ষণ পর্যন্ত মানুষের দাওয়াত এবং আইনমের পরিবর্তন না হবে আকৃতার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত খেলাপদ প্রতিষ্ঠা হবে না নিরাপদ বসেষের জন্য লাঠি সুটা নিয়ে চলবে না এখানে লাই আলোর দরকার ঠিক আছে এখন আপনি যদি আলোর আলোর পরিবর্তে লাইট না দিয়ে দুনিয়ার যত জিনিস আছে সবগুলো নিয়ে আসেন লাই আলো হবে কি না হবে না আলো হবে না আলোর জন্য যেটা দরকার সেটা আনতে হবে সেটা হচ্ছে আসল উল্লাহামী ইসলাম যে ওহি নিয়ে আসতেন বিশ্ববাসীর অন্ধকারকে দূরীভূত করার জন্য নিয়ে হবে সেই আলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কেবলমাত্র খেলাপত প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা হবে না সেখানে তারা বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন আসলে উল্লাহম হাজিজ দ্বারা প্রমাণিত যে তিনজন মানুষ যদি সফরে বের হয় তাহলে তাদের মধ্যে একজন নির্বাচন করা আবশ্যক সে অনুসারে বর্তমান মুসলিম আমির কে মুসলিম জমাত কোনটা মুসলিম জামাত আমি তো বলছি যে আমি তো আগেই বলেছি ড্রাইভার তো মুসলমানদের আসলে কোন আমির নেই মুসলমানরা এখন আমিরবিহীন মুসলমানরা ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে সবই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন দলে উপদলে বিভক্ত বিভিন্ন ফের কারাবার তিনি বিভক্ত এখন তাদের আমির মানে এখন আর কেউ নেই যতক্ষণ পর্যন্ত সত্যিকার দাওয়ার কাজ তাদের মধ্যে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আমির সত্যিকার আমির আসবে না যার নেতৃত্বে তারা আমিন হিসেবে মানে কাজ করবে এখন তো প্রত্যেকটা বলতে কি বলছে খলিফার যদি যে সমস্ত সেফাত এগুলো সবগুলো যদি তার কাছে বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে কঠিন কিন্তু তিনি তো মনে করেন যে তিনি মুসলমানদের সারা পৃথিবীতে শাসন করবেন সারা পৃথিবীর আমিন হিসেবে নিজেকে যদি মুসলমানরা মেনে নেয় তাহলে রাজি হয়ে যেতে কোন অসুবিধা নেই তারা তারা রাজি হয়ে যাবে কিন্তু কতটুকু আসলে এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে সে আল্লাহ জানেন যদি যোগ্য হন তাহলে উরামা বিন্দু কেন তার হাতে বায়াত দিচ্ছেন না কেউ কোন ওরামা কেন বায়াত দিচ্ছেন না সৌদি আরবে সমস্ত আলেমরা তার হাতে বায়াত দিয়েছেন এবং সৌদি আরবের তিনি তো শাসক এটা তো জানেন আপনারা সমস্ত আলেম সমস্ত সাধারণ লোক সবাই তার হাতেই বায়াত গ্রহণ করেছেন আমার গত শুক্রবার আগে শুক্রবার মসজিদে হারাম ইসলামের ঘোষণা দিয়েছেন মসজিদে হারামের মধ্যে যে ঘোষণা করেছেন সৌদি আরবের না বিশ্ব মুসলিম না সৌদি আরবের যেহেতু বিশ্ব মুসলিমের মাসার আিন্ন বিশ্ব মুসলিম তো এখন বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে সমস্ত মুসলিম ভূখণ্ডরা যদি এক খায় তার ইমারত মেনে নেয় তাহলে তিনি সবচেয়ে বড় ফলিফা হতে পারতেন কিন্তু এটা তো এখন কেউ মেনে নিবে না এখন কি আপনি মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলবে যে ঠিক আছে তার ক্ষমতায় শেষ তাহলে তার ক্ষমতাই শেষ সুতরাং এটা আসলে মুসলমানদের জন্য কঠিন দিন তবে তারা চেষ্টা করলে মুসলমানদেরকে আবার হয়তো একটা ফর্মে আনতে পারত সে চেষ্টা করতে পারতো কিন্তু কঠিন বিষয় কোটা পৃথিবীর যে অবস্থা আছে সেটা কঠিন বিষয় এই আমাদেরকে এখন যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জ্ঞান সমৃদ্ধ হওয়া আমাদের আমলকে মজবুত করা আমাদের আকিদাকে মজবুত করা এই তো যদি ব্যাপক হয় তারা দেখবেন যে ইনশাল্লাহ তারা মুসলমানদের মধ্যেই এমন একজন ব্যক্তি বেরিয়ে আসবেন যার নেতৃত্বে মুসলমানরা গ্রহণ করবে যার নেতৃত্বে মুসলমানা গ্রহণ করবে দেখবেন যে হয়তো মুসলমানরা একসাথ হয়ে যাবে পৃথিবীর ইতিহাস একই সময় হয়েছে কে মুসলমানরা হয়ে গিয়েছে ঠিক আছে এভাবে মানে মুসলমানরা আস্তে আস্তে একসাথ হয়ে যাবে কিন্তু সেটা জ্ঞান সমৃদ্ধ হতে হবে জ্ঞান সমৃদ্ধ সমাজের মধ্যে মূলত আলো দিয়ে বোঝা যায় যে কাকে আনুগত্য করা যেতে পারে কার যথাযথ হবে কিন্তু আলো না থাকলে অন্ধকারের মধ্যে কেউ কারো করবে না অন্ধকারের মধ্যে আমি কেউ কাউকে চিনি না আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে চিনবো না এখন এখানে যারা আছে এরা কেউ আমাকে চিনে না সত্যি কথা হচ্ছে কেউ আমাকে চিনে না আর আমি আপনাদের মধ্যে কাউকে চিনি না তো আমি কার আনুগত্য করবো আর আপনারা কার আনুগত্য করবেন আপনাকে আমার মেনে আমাকে চিনেন না আমি না হ্যাঁ ঠিক আছে এবার বুঝে যাচ্ছে যে কাকে অনুগত করা যায় এই জন্য পুরা সমাজের জন্য প্রয়োজন হচ্ছে আলো অহির জ্ঞান অহির জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হলে আমরা আলোকিত হতে পারবো জানো মালের জিহাদের মাধ্যমে শুধুমাত্র বুঝায় না शुद् मत केताल जिहा शब्द को निकट मध्य जो स्थान जेहदार्थन बुझाना जिहन टर्माना प्रचेषा दिन क्योंकि केतल शब्द से बोझाना स्थ, जिहद के बोझाना होशिक और मुस्लिम विर्क की जान माल द्वारा जेहर अंतर्भुक्त क्या हाँ अवश्य अवश्य अमुसलिम प्रकार प्रकार दावती सब गोान जेहर और यह कहम्लाखंड जेहदी साम्लाभुक्त जेहर मान दावत दिन आहवान मानी अमुसलिमेज মানে কোনো কাজ করা মানে কোনো বিষয়ে দাওয়াজ করার দেওয়ার জন্য যদি টাকা ব্যবহার করে থাকে তাহলে তার জন্য যাই সেখানে জাকাতের মাল ব্যবহার করতে পারবে এবং এটা জেহাদভুক্ত আমাদের শক্তি তো আল্লাহর প্রতি ইমান কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই তালনুকে বলেছেন যে আমরা জেহাদ করবো আমরা লড়াই করবো ইমানের মাধ্যমে আমরা অস্ত্রের মাধ্যমে লড়াই করি না এটি কোন সন্দেহ নেই এখানে আমেরিকা মায়ানমারের শক্তি তো অতি নগণ্য কোনো সন্দেহ নেই অতি নগন্য কিন্তু আমাদের ইমানটা পরীক্ষা করে নিজে তো আবার ছাত্র আমাদের ইন্টারভিউ নিয়েছে ইমানের মাসারা জিজ্ঞেস করতে বলতে পারে না আমি তো ভয়ঙ্কর ভাবে তার উপর খেপে গিয়েছি আমি ইউনিভার্সিটি বদনাম করলা তুমি আমার সামনে ইমান ঠিক আছে কিনা আগে তো সেটা পরীক্ষা করে দেখতে হবে ইমান তো শুধু মানে দাবি করার নাম নয় ইমানের মধ্যে কি সমস্যা ইমান সেই মজবুতি থাকলে তো আমরা ইমান এবং সহি আমি ঠিকঠাক তাহলে তো আমরা এই অবস্থায় থাকতাম না এত দুর্বল অবস্থায় আমরা থাকতাম না মুসলমানরা আর যদিও থাকে তাদের সংখ্যা কতজন কতজন লোক কয়েকজন লোক এটা এদের সংখ্যা তো হাতে কোন কয়েকজন লোক এই কয়েকজন লোক নিয়ে কি আপনি মনে করেন আমি মনে করলাম যে আপনারা এখানে যারা আছেন আলহামদুল্লাহ এদের সবার ইমান আবু বুকের ইমানের মতো যদি হবে না আমি ছত্রিশ জন নিয়ে পুরোন জেহাদ করার মতো ক্ষমতা রাখি বা জেহাদের কথা বলতে পারি ভ্রান্তের কথা ফালতু কথা এটা একেবারেই ফালতু এটা বিভ্রান্তিক দুইজন মুসাফির যদি সফরে বের হন তবে তার মধ্যে একজনকে মানাতে হবে এরকম থাকার পরও আমরা সারা বিশ্বের শত কোটি মুসলিম একজন না আর এই অজুহাতে আমির বুঝে আসছে আবদুল্লাহ আপনি জাহা সাদ আমির নিয়োগ দেওয়া হয়েছে আমির নিয়োগ দেওয়া হয়েছে এগুলো আমির নিয়োগ হয়েছে মানে কি আসলে উল্লা সালাম এবার পড়ে গেছে না এটা ক্ষুদ্র একটা মানে দায়িত্ব দেওয়ার জন্য একটা দায়িত্ব পালন করার জন্য তাদেরকে আমি নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু গোটা মুসলিম জামাতুল মুসলিমের আমির নেই জামাতুল মুসলিমের আমির না থাকার অসংখ্য কারণ রয়েছে তার একটা কারণ হল মুসলমানরা বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে যাওয়া এটা একটা অন্যতম কারণ মুসলমানরা বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে যাওয়া এখন মুসলমানদেরকে এই সমস্ত ভূখণ্ডের যেই গন্ডি আছে এই গন্ডি মানে পার হয়ে এক হওয়া মুসলমানদের জন্য কঠিন সহজ বিষয় নয় পাশাপাশি মুসলমানরা বিভিন্ন ফের কাবন্দিতে লিপ্ত হওয়া বিভিন্ন ফেরকাবন্দীতে লিপ্ত হওয়া সবাই কুল্লুার এখন প্রত্যেক তারা দলের আমির দলের জন্য ঠিক আছে কিন্তু সমস্ত মুসলমানের আমির না কিন্তু সমস্ত মুসলমানের আমির এই নির্ধারণ করা যাচ্ছে না যেহেতু এটা নির্ধারণ করতে হলে আমি বলেছি যে এই সমস্ত অন্ধকার যত জাহেরিয়াত আমাদের মধ্যে আছে সবগুলো জাহেরিয়াত দূরীভূত করতে হবে কি দিয়ে দুর্বূত করতে হবে ওহি দিয়ে আমি কিন্তু স্পষ্ট কথা বলে নিতে পারেন এই জাহিনিয় করলে দেখবেন এই হতে পারে অথবা অন্য কোনো শতাব্দীতে হতে পারে তবে একসময় অবশ্যই অবশ্যই হবে যখন ইমাম এমন আসবেন তখন অবশ্যই হবে কোন সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এবং ঈসা আলী ইসলাম তেমন অবতরণের পরে একসময় মুসলমানরা নেতৃত্ব পাবেন ইনশাআল্লাহ তারা এখন হয়তো পারে। এর মধ্যেও পেতে পারে না আল্লাহ তারা হয়তো এর মধ্যেও কোন্রমণ করলে তাদের সাথে যুদ্ধ করার আগে তাদের দাওয়াত পৌঁছানো ছাড়া জিহাদ করা যাবে না এ কথা আমি বলিনি মুসলিম ভূমিতে যদি আক্রমণ করে তাহলে ওই ভূমির লোকেরা তাদের যদি ওই যেই শর্তগুলো বলেছি তাদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা কি করবে প্রতিহত করবে সেখানে আবার দাওয়াত তাওয়াত নেই দাওয়াত কিসে দাওয়াত এখানে তো এখন দাওয়াতের মাছাল আসতেছে না এখানে শুধুমাত্র কি করবে থাকতে হবে সেই সামর্থ্যটা দুই ধরনের আপনারা জানেন মাসলাহা চার প্রকার অনেক দীর্ঘ আলোচনা সেই সময় আর সুযোগও নেই বুঝলেন মাসলাহাটা রাজিয়া হতে হবে মানে এমন মাসলাহা হতে হবে যেটা নিশ্চিত যে আপনি তাদের যুদ্ধে যুদ্ধ করলে কি করবেন টিকতে পারবেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে গোটা মুসলিম গোষ্ঠী হয়ে যাবে শেষ হয়ে যাবে যুদ্ধ ঘোষণা করা হারাম সমস্ত ওলাম করেন আমি সমস্ত ওলাম যে একেবারেই একমত যে তাহলে এটা যুদ্ধ ঘোষণাই করা যাবে না এমন বক্তব্য পূর্ববর্তী কোনো আলেম বলেছেন কি হ্যাঁ না এই কথা আমি বলি নাই কথা কোন আলেম বলেন আমরা বলি নাই করতে পারবো প্রতিহত করা যাইস কিংবা কোরআন হাদিস এমন ইঙ্গিত আছে কিনা যাই হোক শুধু শূন্যের চাইতে শূন্যের অর্ধেকের কম হলে যুদ্ধ না করা শত্রু শূন্য শত্রু শূন্য পরে দেখেন এই নির্দেশ এতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ আব্লাম এ কথা বলেছেন এখন তোমাদের উপর হালকা করলাম আগে কিন্তু আরো বেশি ছিল করেছিল একজন মুসলমান ইন দশজন এরপরে আল্লাহ আপনি বললেন কোন আলম জেহাদের ঘোষণা দেননি কিন্তু ইবনে তাই তার বিখ্যাত আহুয়াতে কি তা তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দেননি ইবনে তাই মিয়া রহমতুল্লাহ মুজাফর কোচের জেহাদের ঘোষণার সাথে হয়েছিলেন মুজাফরকুদ্ ছিল এবং তিনি কেউ বলে থাকেন গর্ব করেছেন ইমনি তামি রহমতুল্লাহ নিজের পক্ষ থেকে জিহাদে ঘোষণা করেছেন আর উত্তর সময় আরেকটাও সময় তাহলে আমি আজকে প্রোগ্রাম মিস করতে কোনো ইবন কোদামর রহমতুল্লাহ সম্পর্কে বলা হয় তাকে তিনি আল মুগনিতে বলেছেন যদি বলে থাকেন যে এটার অর্থ হচ্ছে লিডার মানে বলতে বোঝানো হয়েছে যে জেহাদের নেতৃত্ব দিবে যে এরকম ব্যক্তি যদি কেউ মানে না থাকে কিন্তু জাহাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং জাহাজ উম্মার চালু হয়েছে কিন্তু জাহাজের আচনে চিত্র জন্য যেমন নাই আল্লাপরে কি করেন আল্লাহ রসুল ইসলাম না আবু জাফর জাফর তৈহারকে দিয়েছেন জাফর তারপরে দিয়েছেন আল্লাহাম আব্দুলা কে আব্দুল্লিন শহীদ হয়ে গেছেন তারপরে খালিদুলিদ কে সবাই মিলে মানে জেহ যখন চালু হয়ে যাবে তখন যদি কোন লিডারের অভাব হয়ে যায় তখন কিন্তু জেহাদ অব্যাহত থাকবে জেহাদ অব্যাহত থাকবে মুসলমানদের সামর্থ্য থাকে তখন মুসলমানরা জেহাদকে অব্যাহত রাখবে তাহলে এই অর্থাৎ আমি পনেরোবার করেছি কমপক্ষে পনেরো খন্ড কমপক্ষে পুনর বার করেছি একবার দুইবার নয় কারণ মুগনির উপর আমার কমপ্লিট পরিপূর্ণ পরীক্ষা হয়েছে আট ঘন্টার এক ঘন্টা দুই ঘন্টা নয় আমার দৃঢ় বিশ্বাস যে মুগ্নিতে যে এবার আপনি যেভাবে বলেছেন এভাবে আছে বলে আমার জানালেন এবার জানানি তারপর আমি আবার আজকে রাত্রে গিয়ে ছাড়ব না আমি দেখি